আলহামদুলিল্লাহ কাশীপুর বাজার ব্যবসায়ী ও যুব সমাজের যৌথ ব্যবস্থাপনায় দু তিন দিন ব্যাপী ও জাহাজীব তফসিল করার মাহফিলের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনে মহাজ্জা সভাপতি বারাক আল্লাহ হজরাতাম দিনদার মুসলমান ভাইয়া আমার একটা নির্ধারিত বিষয় আছে আল্লাহ করব কোরআন শরীফ আল্লাহ বলেন আল্লাহ বলেন নামাজ তখন শেষ হয়ে যাবে শিরু যাও আল্লাহ আল্লাহিক তালাশ করু ফন্তুর তফসির এলাকা আছে ফেল যাও তেজারতকে যত নবী আসেন রসুল আসেন একজনও বেকার ছিলেন না আপনি দেখুন অথবা তারিখে এসে আমা দেখুন একজন নবীও বেকার ছিলেন না পেট পালার জন্য জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো প্রতিটি নবীর কোনো না কোনো একটা উপায় উপকরণ ছিল আজ মালিক ব্যস্ত থেকে জমিনে আসার সময় হাতে করি নিয়ে আসছেন সবচেয়ে চাষবাসের কিছু উপকরণ নিয়ে আসেন হাজারো আসমাস নিয়ে আসছেন উপর থেকে এটা ছিল আগে হাজারো আস সাদা লক্ষ লক্ষ বছর ধরে চুমা দিদি লিচে কাল হয়ে গেছে ব্যবসায়ী ইব্রাহিম আলহ ইসলাম হজরত জাকারিয়া আল্লাহ ইসলাম গাছের ব্যবসা কিম্বার বিজনেস বিজনেস অফ ফার্নিচার হজরত দাউদ ইসলাম লোহার ব্যবসা একটা লোহার টুকরা দিলে তাহা ইসলাম হজরত ইউসুফ আল্লাহ ইসলাম রাষ্ট্রপ্রধান ছিলেন রাফাহি আম্মা জনগণের কল্যাণ সাধন করেছেন সহাবল বাইহাতে হাদিসে আছে আল্লাহ যদি কোন মানুষের কল্যাণ চান তাকে মানুষের দেশ শাসন করার সুযোগ দেন ভাই হ্যাঁ চেয়ারম্যান বানা যান মেম্বার বানা যান পৌরসভার মেয়র করি দেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন আল্লাহ যদি কারো কল্যাণ চান হজরত ইসুফ আল ইসলাম কেরানের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট হজরত দাউদ আল প্রতিটি নবী কোনো কোন ব্যবসা হজরত সোহাব আলা ইসলাম পাগল এবং ফেরার খামার ছেড়ে মুসার ছাগল চড়াইছেন আরেক হাদিসে আছে যত নবী আসছেন প্রত্যেকে ছাগল চড়াইছেন জীবিকা নির্বাহ করার জন্য বেকার কোনো কাজ করলাম না এটা বোনা হুজুর আকরম সালামের দরবারে কিছু ব্যবসায়ী দেয় বললো আমাদের সাথে যে ছেলেটা নিয়ে আসছি বিশ বছরের ছেলে আপে দিনের বেলা রোজা থাকে রাতের বেলা মাশাল বেশি বলো এত অল্প বয়সের ছেলেগার দিনগার বেশি বলো লৌ যদি একটা। টাকা পয়সা আয়ের ব্যবস্থা আরো ভালো করে বলা নফল নফল করে বলা জোয়ান ইবাদত করে বেশি ভালো লোকাল ফিরফা যদি টাকা পয়সা আয়ের কোন ব্যবস্থা থাকছেও আরো ভালো হইত রসুল্লাহ আমার মা বাবার জন্য আমার ছেলে মেয়ের জন্য নাতির জন্য কাদের ছেলে মেয়ের জন্য টাকা রোজগার করা ফরজ বড় ফরজের পরে তৃতীয় ফরজ আর এক লিখে দিচ্ছি এই কিতাব অর্থাৎ চক্র আমি পাবেন শেখুল হাদিজ যিনি তাবলিগ ইসামাদের মুরব্বী যিনি তাবলিগুল লিখছেন উনি হালাল ওয়াজিবুল আলাইল্লি মুসলিম সমস্ত মুসলমানের জন্য হালাল টাকা রোজগার করা ওয়াজিব ওয়াজিবানি করিবুল ফরজ করজের কাছে, হালাল কাজ রোজগার করা কারণ আমাদের দেশে বহু মানুষ আছে হারাম খায় ঘুস খায় সুৎ খায় দুর্নীতি করে টাকা লাগায় জুলুম করে চাঁদাবাদি করে আমার টাকা না দিলে এ বাজারে ব্যবসা করতে পারবে না এরকম লোক আছে না যদি মাসে মাসে টাকা না দাও এখানে পানির দোকান হারাম টাকা লই শরীরের গোস্ত মাংস হার্টি রক্ত তৈরি হলে এই শরীর যাবে না এই জন্য হালাল টাকা দরকার রক্ত আছে আমার আছে পঁয়ষট্টি কেজি ওজন আমার সাথে তারা মোটা তারা পাঁচ বেশি আমার সাথে তারা হালকা তারা পাঁচ কম এক ফোটা রক্ত এক টুকরা গোস্ত যদি হারাম এই টিমের সম্পত্তিটি কুস খায় সুত খায় করি বাজি করি শরীর এই শরীর ব্যস্ত যাবে না আল্লাহ রসুলের ঘোষণা এই জন্য হালাল টাকা দরকার হারাম এক গ্রাস বাঘ এক সামুস নাস্তা হাজির হবে আল্লাহুল সাহেব এক রামদের একথা বলছেন এক লোক আরো বেশ একটা পাহাড় আছে পাহাড়ের নিচে খোলা জাগা আছে তিহামা তিহামা পাহাড় উপত্যকা পরিমাণ স্বভাব নেক আমল লই আমাদের মাঠে হাজির হবে আল্লাহ ওর সব নেক এবাদতুলির সাথে মিশে দিবেন জিজ্ঞাসা করলেন ইহা রসুল্লাহ এটুগুলো আবাদত মাটির সাথে মিশে দিল ওদা আল্লাহ রসুল বলেন তার এবাদতের সাথে নেক আমলের সাথে হারাম মিশ্রণ আছে এক বালতি দু লাল রঙের একটা ফল আছে জঙ্গলের ভিতরে পাওয়া যায় দেখতে কমলার মতো অসম্ভব সবিরুল আসালা সবির এই ফলের আরবের নাম আসালা মধুর ভিতরে যদি এক জগ মধুর ভিতরে ফলের এক ফোটা ফেলে দেন মধু হয়ে যাবে অতএব হামাল টাকা রোজগার করব। এবার করব আল্লাহর কাছে করব যত করবো তালাসও করবো অফত এবং বাংলাদেশ হয় আমাদের দেশ এই দেশে যদি ভালো চাকরি বাকরি ব্যবস্থা না থাকে যদি আমি মনে করি যে বিদেশে যাওয়া দরকার আমেরিকা অস্ট্রেলিয়া দুবাই আবুধাবি সৌদি আরব গেলে ওমান গেলে আমি আরো ভালো টাকা যেতে পারব তার আশা যাওয়া ওমানে থাকা স্বভাব হিসাবে করতে হবে ফিল আমার মতো তারা কলেজে মাস্টারি করি সাধারণ মানুষ আইএ ম্যাট্রিক পাস আন্ডার আমাদের কারো করে কোরআনে তফসিল নেই নাই তো নাই বলেন না আছে নাই কোথাও না একটা দেশি মুরগি কত দাম আমি সাধারণত যাবার সময় বাজার করি নাই ওই কিনে ছশো টাকা আটশো টাকা দেশি মুরগি দুইটা এক টাকা একটা কোরআন টাকা বেশি নয় জীবনে পুরো দিন টাকা বাংলা ভাষায় দুইজন আলেম কোরআনে তফসিল করেছেন মৌলিক তফসিল বেসিক তফসিল বাংলাদেশের নন্দিত আলেম নোয়াখালীর মানুষ তো নোয়াখালী তো এখন বাংলাদেশ চালায় নোয়াখালী আলহামদুলিল আমাদের প্রাইম মিনিস্টারের পরবর্তী স্থান তার উনি নোয়াখালী ঠিক নে সেনাবাহিনী নোয়াখালী স্পিকার নোয়াখালী শিল্পপতি নোয়াখালী নোয়াহারির মানুষের ভিতরে দিনের মহব্বত বেশি আমারে মহব্বত করেন আলহামদুলিল্লাহ রাস্তার কিনারে মানুষ দাঁড়াই থাকে কদু দেব আপনারে কদু কৈম দেব কৈমাস এই দিন কোথায় মাহবির করে যাচ্ছি যে ওই আমি সেপাড়া কদু কদু শাক কুমড়া শাক দিতে পার দিনের প্রতি মহব কোনো জায়গায় একটা নোয়াহীর মানুষ ডুবতে পারলে আরো সত্যজন ঢুকার পথ তৈরি হয়ে যায় আর থাকি এক জায়গায় কেউ যদি বিদেশে যায় সব পাবেশিবীর তারা অন্য দেশে যায় আল্লাহ চালাজ সব পাবে নিজের হাতের কামায় পরিশ্রম করে দিতে হয় নামাজের কারণে কিছু গুণা মাফ হয়নি রোজার কারণে মাফ হয় হের কারণে মাফ হয় আল্লাহ রসুল বলেন কিছু গুণা এগুলোতে মাফ হয় না সাবাইকেরাপ জিজ্ঞাসা করলি আরো চল্লাহ এগুলো কিসে মাফ বলেন তখন পরিশ্রম করে শরীরটাকে মুসলমান কাল্লান সকালবেলা কাঁদে গেল বিকেলে ফিরিয়ে আসলো ক্লান্ত হয়ে গেল দুর্বল হয়ে গেল দুর্বল হয়ে গেল সারাদিন পরিশ্রম করত যে কোনো পরিশ্রম যে কোনো পরিশ্রম হয়ে গেলের গুণা মাফ করে দিতেন মাফ করে দিতেন আল্লাহ রসুল সাল্লাম তারপরে আবুদাউদ্ সাহায্যের হাতে তিনি হাতে আছেন হুজুর আকলাম সালের দরবারে এক লোক আসি বলে মোদিনের আমি একটাই আমার কিছু টাকা দেয় যারা বেকার থাকে তাদের অভাব থাকে যারা ব্যবসা করে তাদের অভাব থাকে ব্যবসায়ী সবসময় টাকা পয়সা লই লেনদেন দেনে নে দেয় টাকা পয়সা থাকে মন ফুর্তি থাকে মন ভালো থাকে বোহারি জরিবের হাদিজ আল্লাহ রসুল সাল্লাই ওসল্লাম বলেন গোসলি মাকান দুইটা লই সুন্দর একটা বাড়ি নেকার কারি প্রতিবেশী ভালো গানে যারা আছে বামে দ্বারা আছে উত্তরে দ্বারা আছে দক্ষিণে দ্বারা আছে খুব ভালো প্রতিবেশী ভালো আছি সব বাড়ি ভালো ঘোরা ভালো ওট ভালো হস্তর ভালো গাঁদা এখন তো গাঁদা হস্তর নাই এখন এলিয়ন প্রাইভেট কার প্রিমিয় প্রাইভেট কার না বানা কোম্পানির টয়োটা অ্যাভেঞ্জা সবাই তাকে তারিফ পাব বিলকুল নেই এটা কোনোদিন প্রশংসার কথা নয় ইসলামের তালেক নয় আমি সারাদী মোহতাজ থাকবো আমি মানুষ দেখলে হাত পাতবো আমার হাকিমাদাই বলেন ব্যবসা করলে লাভ আছে কেন ব্যবসায়ী আবার আপনি ব্যবসা করি মসজিদের মসজিদের মা কোনো মাত্রা দোকানদারিও করেন দু ঘন্টা পড়ায় আবার দোকানে আসি বসেন নামাজ পড়ে আবার দোকানে আসি বসেন ব্যবসার ভিতরে তো বরফত্রীর কামাই ব্যবসার মাধ্যমে যে লাভ হয় যে জীবিকা লাইফলিহুডাত ভালো দামা আসে করমা দিই যেন মেয়ে বিয়ে দিই সবচেয়ে দামি আমি আসার সময় ওই মহিপালের অধিকি লাল পলের ওখানে গেছিলেন প্রায় সময় একটা চা খেল তো গাড়ির ওপর বসে কি করবো সোনা ফুট টাকা আজকে তার জিজ্ঞাসা করলাম এই যে গলার রসি দিই এভাবে সোনাফুট আজকে কত পাব কত কত কেজি বিক্রি করো ও বলেছে ছ কেজি থেকে আট কেজি বিক্রি করি তো তোমার সোনা বট কেনা করবো তোর আমার মানে বুঝছো ওই সোনা নয় মটন মটন বলো টাকা টাকা তো প্রতিদিন আমার তিনশো টাকা থাকে তো তিনশো টাকা আমরা মাথা টাকা ও বলল যে একদিন যদি কাজ পায় আবার পর দিন না অনবরত কাজ করলে শরীর নরম হয়ে যায় ব্যবসা হইলি আমি একদিন করলাম আরেক দিন সকালবেলা না আসি আসলাম দুপুরবেলা সকালে আসলাম দশ হাজার টাকা মাথায় কামায় এই যে এবং বর্ণনা করেছেন প্রত্যেকে বিশ্বস্ত সেখা চাকাটা হারিয়েছে ভারত বিশ্বস্ত অথেন্টিক রিলাইবলাক না এই কাশিপুর বাজার ব্যবসায়ী বাহিরা যুব সমাজের উদ্যোগে মাহ ফেল খুব ভালো লক্ষণ ব্যবসা আলমালুবল বলুন দিনে তোর হাজার দুনিয়া এই ছেলেমেয়ে এই টাকা পয়সা দুনিয়ার সৌন্দর্য আল্লাহ দিলের জন্য তারা এই ব্যবসায়ীরা গরু পালন ছাগল পালন ভেড়া পালন ওট পালন এগুলো হচ্ছে সারা দুনিয়াতে গাছে দশ ভাগের আর ব্যবসা দশ ভাগের আ। আল্লা রসুল বলেন আমাটি তোমার ঘরে কিছু নাই কোন আছে তো কি আছে একটা চাদর আছে না আর এক টুকর আর একটা পেয়ালা আছে বলেন আর বিহী নিয়ে আসে দুটা জিনিস আনছে হজরত এক হাতে সাদর আর এক হাতে পেয়ালা লই বলে মারি হাই এই দু জিনিস কেনার মতো তোমরা কেউ আস নাকি বলল কত বিজুলন আমরা আমি দুই টাকা দিয়ে কিনবো হজরত বলেন টাকা দিক ইসলামে নিশিত। তারা আর্থিক সচ্ছলতা টাকা সত্য হাত তাদের কালে মালিক হোদা ওলাফে মুনাফে না আমরা তো মোহামেন আসমালের খা জমেরা আল্লাহ টাকা লো তখন এক টাকার অনেক দাম হজরত বলেন এক টাকা দিয়ে বাদার করে ঘরে নিয়ে যাও আর এক টাকা দিয়ে পুড়াল নিয়ে আসো আসছে আনি হজরত নিজের হাতে হাত লাগিয়ে দিলেনা লাগিয়ে দিলেন এবার বলে যাও কাঠ কাছ কাটিসা আসার যেন না দেখি কাজ কাটি বাজারে বেসে করার সাইকে কাঁদে কাঠ বিক্রি করা অনেক বেশি ভালো এই জন্য ইমামে আজম আবুহানি ব্যবসায়ী ইমাম আন্দোয়ী ব্যবসায়ী হজরত উসমান ঘনির ব্যবসায়ী হজরত আবু ব্যবসায়ী হজরতাই কথা জানিনা ব্যবসা দেখি ব্যবসায়ী হজরত খেজুর বাগানের মালিক প্রতিদিন এক দিনার করে লাভ চল্লিশ টাকা প্রতিদিন এলাভ হজরতুল্লাহ পৃথিবীর বড় বড় ফকির বড় বড় আল বড় বড় ব্যবসায়ী দারুল্ল যাদের হাকিম এক হাদিস পড়ান বিকেল বেলা যায় রোগের চিকিৎসা করেন চিকিৎসা করেন ওনাকে মাদ্রাসা থেকে বেঠানো নেন না মাদ্রাসা ফিরি পড়ায় জীবিকা নির্বাহের জন্য বইয়ের দোকান করাচি দারুণ ওনার বিজনেস দারুণের সাইব্রেরি এখনো আছে দারুণের সাজ করা এটা ওনার বিজনেস প্রতিষ্ঠান সমারিত হাতে টাকা রোজগার করতে কোনো সরম টাকার কথা নয় যে কোনো মেহনতার করতে পারি কাপড় সপর কিছু কাঁদে বাজারে যাচ্ছে বত হজরা এবং আর টাকা কোথায় যাচ্ছেন আপনি বললো তোমরা আমারে ফলিকা বানাইছ আমার প্যাকেট জিম্মদারি কে দেবে এর বাজারে কাপড় বিক্রি করতে চাই বললেন আমি যেন তোমার পনেরো দিন না দেখিয়েছি পনেরো দিন পরে আসছে হাসি হাসি হাজি হজরত বলেন তোমার হাতে কত টাকা আছে বলল হত দশটি খামার দশটি খাম পকেটে তার টাকা ভর্তি তার নিয়মিত ভালো আয় আছে তার মনের ভিতরে থাকে ফুর্তি থাকে আমরা যখন মাছের চাষে বেতন পাই এক টাকার প্যাকেটে তো এত বড় এত বড় পাঁচশো টাকা দিলে তো দুই পকেটে নিতে হয় দু চার দিলে আমি শরীর গরম থাকে গা দাল ফখর কফরা অভাবের কারণে মানুষের স্বভাব নষ্ট হয় অভাবে নষ্ট করিবে অভাবে আল্লাহ করেছেন গুণা থেকে বাঁচো অভাব থেকে বাঁচো অভাবের কষাঘাত অসহ্য অসহনীয় অভাবের কষাঘাত বিখ্যাতটা কি যাবাসে মশকালাতল ফকর ওই কিতাপেও তিনি অভাব কারে বলে অভাব করি কি করেছেন অভাবের হাত থেকে মুক্তির পথ ব্যবসা চাকরি যারা গর্বাড়া দেওয়া ব্যাঙ্কাড়ে বাড়া দেওয়া রিক্সা বানে বাড়া দেওয়া সিএনজি কিরে বাড়া দেওয়া ইজারা চাকরি ব্যবসা কৃষি সকল হাতির এক নম্বর ব্যবসা চাকরি ইজারা গরবানে বাড়া দিলাম ব্যাঙ্কাড়ি বানায় বাড়া দিলাম সিএনজি কিরে বাজারে লাইনে দিলাম কৃষি কাজ যে কোনো প্রকার কৃষি খুব ভালো ব্যাপারে অথবা রাস্তা হিরাম ছোট আমের চাষ করলে ধানের আমের ফলন বেছে আমার বাগান হাতে নিজের বাগান সম্মানিত হাতের হালাল ব্যবসা হুজুর আক্রম সাল্লাই্লাম বলেন দেখো এই যে নিজের হাতে আগে ভিক্ষা করতিয়া পনেরো দিন আগে ভিক্ষা করতিয়া এখন আমার কথা ধরি নিজে পরিশ্রম করো তোমার ক্যামতুল দিন কপালে তাক থাকবে আমাদের কপালে যেন ভিক্ষার দাগ না থাকে সর্ব দিক্ষা রসুলের বিশ্ব নদী হজরত নবী করেন হজরত আব্দুর রহমান তো মদিনা শরীফের কাছে ইহুদিদের বাজার আছে সৌকুল কাই নৌকা সৌকুনে কাই ওখানে গেলেন অল্প দিনের ভিতরে ব্যবসা করিস কুটিপুটি আল্লা তালা বলেন আমার সৌন্দর্যের কসম আমার ইজতের তবরানি তবরান আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সৌন্দর্যের কসম আমার ইস্তফাই মাকানি গোল্পি আমার উচ্চতার কসম দুনিয়ার কোনো মুসলমান যদি নিজের ইচ্ছে উপরে আল্লাহর ইচ্ছারে দাম দেয় যে আল্লাহ চাইছেন আর কোনো কথা নাই এটা আপনার হুকুম এটা আমি পালন করব দে আমি তার সামনে মৃত্যু সম্পন্ন করি ব্যায় বলেছেন মৃত্যু তার সামনে আমি মৃত্যু দান করি মানে কি এই মানুষটারে আমি সবসময় মৃত্যু সম্পর্কে জানি না আর যে জানে যে কোনো আমার মধ হয়ে যাবে তাহলে সে সবসময় থেকে বাঁচবে আমি এই মানুষটারে মদ থেকে করি না এবং সামা। আমি আসমান তাজের আমি ব্যবসায়ীর ব্যবসায় পিছনে সহযোগিতা করে থাকি দুনিয়াতে গত ব্যবসায়ী আসেন খালাল ব্যবসা যদি করেন ওজনে যদি কম না দেন মাফে যদি কম না দেন বেঁধাল যদি খান মিথ্যাল যদি কথা না খান তাহলে আল্লাহ বলেন তার ব্যবসায়ী ব্যবসায়ী ব্যবসায় আসে সাহায্য থাকে আর তার জন্য ছোট আমিন মান নীন স্তৃ নবসা যারা খাটি ব্যবসায়ী জেনুর বিজনেসম্যান ওজন কম দেয় না মাফে কম দেয় না বেতাল বিষয় না খাদ্যের সাথে কারবার দেয় না কথম খায় না মাল কিনিবার সময় মালের দোষবাইল করে না ব্যথার সময় মালের বেশি প্রশংসা করে না মাল কিনার সময় বলোর সময় এরকম জিনিস আর পুরো নোয়া হতে না কেনার সময় দোষবাইল করে ব্যথার সময় অতি প্রশংসা করে বারে বারে খায় এইগুলো ছাড়া কেনুন যারা বিজনেসম্যান তাদের আসন হবে এবং ব্যবসা করে রাত আছে মাহ বিলে বসে দোকান বাদে মাহ বসে তবে সিটায় দিতে যায় নাকার মানুষের সাথে ওটা বাসা করে কেমদিন এই সমস্ত মানুষকে আল্লাপ উঁচু আসরে বসাবেন উঁচু উ তাদের চেহারা আলোচিত তাদের কাপড় আলো দিত আছে হাসতের ক্ষতি আছে ক্ষতি নেই গিফটা হচ্ছে আপনার মত তা আল্লাহ আমারে করে তখন আল্লাহ বলবেন এই সমস্ত মানুষের জন্য আল্লাহর তকম ছিল তারা তারা উচ্চ আসনে বসবেন সেহারাকে আল্লাপ আলোকিত সম্মানিত হাজারে হজরত অল্প দিনের ভিতরে কোটি টাকার মালিক সিরিয়া থেকে ওটের পিঠে এক হাজার ওট এক হাজার ওটের উপরে কেউ ওর লাভ আছে জাকাত দেওয়া যায় গরিবের উপর জাকাত ফরজ নয় দলির উপর জাকাত ফরজ টাকা থাকলে হজ করা যায় যার টাকা নেয় তার উপর হজ ফরত নাই টাকা তাকলে মাদ্রাসা টাকা করে দিতে পারবেনা সতারামাদি দিবেন মসজিদকে টাইলস করে এয়ারকন্ডিশন করে দিবেন টাকা থাকলে টাকা থাকা বলো টাকা থাকলে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো যায় অসুস্থ মানুষকে চিকিৎসা করা যায় মাদ্রাদহমান একদিন জাফরানের তাক আছে শরীরে কাপড়ে আমাদের দেশের নতুন বিয়ে করলে যেমন মেহেদিরা যায় আরব দেশে হজরত বলেন এত সুন্নত পালন করেছ বিতে একটা ছাগল তবাই করি আমাদের দাওয়াত দাও না কলিমার দাওয়াত বিয়ে করেছিল আমাদের কিছু খাবারের ব্যবস্থা করো না আল্লাহ রসুল বলেন মরণা কত দিচ্ছে বউকে আব্দুর রহমান আঙ্গুলের এক গিরে এই পরিমাণ মরণা ওনার বউ পিপি দীবরেশ্বর অসুস্থ হয়ে গেছে মরণ ব্যাধি হয়ে গেল তিরাশি হাজার গিরহাম আব্দুর রহমান অওক ওনারা হারিয়ে ফেতাল তোমার যেন জীবনে আর অসুবিধা না হয় যদি বাজিবাজি করি সিঙ্গাপুরে যায় যদি বিশ্বের সাথে থাকি এই টাকা কত এই টাকা হারা সম্মানিত হাতে হজরত আব্দুর রহমানকে ছেলে হজরত আজরাজ বলেন তোমার বাবাকে আল্লাহ জন্ম দান করুন তোমার বাবা আল্লাহ রসুলকে যে জমিন দান করেছিলেন এটা চল্লিশ হাজার বৃহান্তি বিক্রি করছে কত দামি জানি আল্লা পাক চানি জিনিস তোমার উপহার দিলেন আপনার আমার সবচেয়ে দামি খেজুরের বাগান আছে পাখি ঢুকলে বের হতে পারে আমি মধ্যে গেলে এবছর যাব সালে যাবো আমরা সব কি দান করুন আমি মার্চ পর্যন্ত তারিখ খালি নাই এপ্রিলেও নাই। তারপর ওটা করি পনেরো দিন ফাঁক করে গেলে ওই খেজুর বাগানে যায়। এত বড়ো বড়ো খেঁজুর গাছ এক এক গাছে মোটে খেজুর ধরে এক খেজুর এত বড় কত ধরনের খেজুর আছে দুশো প্রকার খেজুর আছে অর্ধা তো হ্যাপি বলেন আমার একটা খেজুরের বাগান আছে বেশি পাতা ঘন পাখি ঢুকলে বের হতে পারে না চল্লিশ বছর আল্লাহর পথে দান ঢাকা থাকলে আল্লাহর পথে দান করা যায় সম্মানিত হজরে হজরত আমরা সব করি বেশি দরকার তবাক ফুল আল্লাহর উপর নির্ভরশীলতা দানের সারা রোপণ করবো তুমি আল্লাহ রোপন করিলাম তুমি আমারে দান দিবে বিষ বপন করিলাম শিমের বেশি বপন করিলাম পেঁয়াজের বেশি আলুর বেশি রোপণ করলাম পকায় খেয়ে ফেলতে পারে কিন্তু আল্লাহরে বললাম আল্লাহ হালাল রিসিকের জন্য ধান চাষ করেছি আলু চাষ করেছি বেগুন চাষ করেছি মরিচের চাষ করেছি তুমি রিসিক দিবে আমারে এটার নাম তবাক এটা দিছেন মরিমারে চেয়ে করি ভবিষ্যতে ঘুমিত হবে এবার আল্লাহ তুমি ন্যায় কাউলা আমার দান তামাকুল মাহাল আসবাব শিবলি মার উত্তর ইব্রাহিম ন আমাদের নাই সাধারণ মানুষের নাই আমাদের আসবাব করতে হবে নাহলে আমরা বেমান হয়ে যাব বেমান হয়ে যাবো আল্লাহ যে কোনো মানুষকে গানসি খাওয়াতে পারে ক্ষুদ্রতা কিন্তু সাধারণ মানুষের জন্য নয় এই তবাক সাধারণ মানুষের জন্য আসল হজরতমর দরবারে কিছু লোক আছে মিলালে আমার এমন থেকে হজরতমর উজ্জাল বলেন মানান তোমরা চারা তারা জবাব দিল না হলো মতো নাকি তাকুল করেনা ও ব্যক্তি হাত পা খুঁজে দেওয়ার পরে তদাক্কল আলাল্লাহ যারা করে তারার নাম মতবাক লাল রঙের মানুষরা সব বিজনেস করে মুসলমানরা ব্যবসা করে না কেন সাহাবারা বলেন বেশি যুদ্ধ এখন হনীমতের মাল পাওয়ার পরে শালি দিকে হওয়ার জন্য ব্যবসা করতে চায় না আমি অর্ডার দিলাম ব্যবসা করবে ব্যবসা তোমাদের জন্য বলেন কোন মানুষ যদি দোকান দিলাম অনেক অনেকের দোকান দেয় নাই অনেকে ছোট দোকান দে মানুষ লাইন ধরে আমি টাকা লালবাগে দেখছিছি বহুদিন আগে পনেরো বছর বিশ বছর আমি তখন টাকা দেখতাম টুরি দি বাতি বেশি মানুষ লাইন ধরে ছোট দোকান পিস জন খাই বাইরে হলে আর পিসি অনেক বড়ো বড়ো হোটেল দরজা কুলি আছে কাস্টমার নাই আমার দোকান দেবো মাংসামারা রাখবো ভালো ভালো জিনিস রাখবো এবার আল্লাহ কাব কোধা আমার গ্রাহক কাস্টমার বাড়াই দিচ্ছে কাস্টমার বিক্রি করি হুজুর বলেন তারা আল্লাহর ওপর তরাতল করে ব্যবসা করে আল্লাহ বলেন আমি রিসিপ দেবো তয়ের মতো তু খিবাস তরু হিটান পাখি সকালবেলা খালি পেটে ময় জানে থেকে বের হয় সন্ধ্যাবেলা প্যাট করি ইনাল আল্লাহ বলেন আমার পান্দা যদি আমার হাত করে আমার হুকুম মানি চলে আমার হুকুমবানি চলে তাহলে আমি দিনের বেলা সূর্যের আলো দেবো রাতের বৃষ্টি দেব চৌধুর রাত বিজ্রী এই বিজলি সংকে ভজ্রপাত হয় এটার আওয়াজও আমি তাদের কানে শোনাব না আজকে পরিচিতার দিকে বাংলাদেশ আমরা নেপিডু আগে ছিল রেঙ্গুর জিয়াঙ্গ এখন নতুন নাম নেপিডু নেপিডু থেকে পঞ্চান্ন কিলোমিটার মাটির তলায় দুটো ক্যাটনিক প্লেগ নিচে পানি আছে কুটার এই প্লেটে প্লেটে ধাক্কা খাইছে বাংলাদেশ বারমা একসাথে আজকে তো অনেকক্ষণ দিচ্ছে তোলা এই ট্র্যাক্টর যদি ধাক্কা দেয় টাকা শহরের কোন বিল্ডিং দুনিয়াতে তারা নাশায় নাসায় আল্লাহ জমিনের পোড়া দড়ি টান মারে থার্টি নাইট আমি ডাকায় শনি রাখা মাহাদুরগোটা ঘুমাতে পারিনি মিরপুর আর মাহিল এটা বাতিল ওই রাতে সন্ধ্যা সম্মানিত কৃষি হুজুর মক্কা থেকে মদিরে যাওয়ার পথে দিন যদি যান আধা গাড়ি চালাই দিন পশ্চিম পাশে আল্লাহ রসুল সাল্লাম কৃষিকাজ করছেন হজরত যৌবন কালে কিশোর বয়সে ছাগল ছড়াইছেন যৌবন কালে ব্যবসা করছেন ব্যবসা ফিরিয়া সাজ দেখায় সাইজা অন্যান্য বছর তাহলে আল্লাহ রসুল খুঁজা তাল টাকায় যখন ব্যবসা করছেন ডবল লাভে ডবল লাভ যদি মনে করো আজকের হাতে হয়ে যাবে সকাল বলা যদি বুঝো আজকেরাতে হয়ে যাবে তোমার হাতে ফুচিলেন ফুচিল গাছের সারা যদি থাকে তাড়াতাড়ি জমি দিও এই হাতিসের ব্যাখ্যায় আছে আল্লাহ রসুল কেমত হয়ে যাবে যাবে তার তারপরেও বলছেন ফলে এ সারা ঘুষিয়ে দিও গাছ রোপণের গুরুত্ব কেন আমরা যে করে নিঃশ্বাসটা নেই অক্সিজেন এটা গাছে যত বেশি গাছ থাকবে দেশে তত অক্সিজেন পিউরিফাই হয়ে যাবে ভালো অক্সিজেন পাব আর আমরা যেটা হুং করি ফেলি এটা কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গাছে খায় আর গাছ যদি না থাকে আমাদের কার্বন ডাইঅক্সাইড খামরা খাব এই জন্য হুজুর আক্রম সাল বলেন পানি খাওয়ার সময় পেয়ালার ভিতরে নিঃশ্বাস ফেলবে না কারণ তোমার নাকের নিঃশ্বাসের ভিতরে আছে অশ্বাসের ভিতরে আছে কার্বন ডাইঅক্সাইড পানিতে কার্বন ডাইঅক্সাইড যদি ঢুকে আবার কার্বন ডাইঅক্সাইড যদি খাই ফেলো অসুস্থ হয়ে এই জন্য ফলিকে বলে সাপ লাগো ইল মালা চালাতা করবে না মলমূত্র ত্যাগ করবে না পানিতে করবে না খালে স্থির পানি প্রবাহওয়ান পানিকে পায়খানা করবে না কেন সত্তর পারসেন্ট রোগ হয় পানিতে এগুলো বলে ওয়াটার বর্ণ ডিজিজ পানিবাহিত রোগ পানির ফলে অসুখ হয় তার আমরা যে প্রত্যেকে খালে কেনের বাঙানা পানি ঝুলন্ত পায়খানা হালের পানিতে নষ্ট হয়ে যাবে এই এইগুলো খেয়ে আমরা হয়ে যাব। জন্য আল্লাহ সুর বলেন ইত্তাকুল মালা চালাস তিন জায়গায় পায়খানা প্রশ্রাব করবে না খালে করবে না গাছের ছায়া করবে না রাস্তায় করবে না খালে করলে পানি দূষণ আর যদি রাস্তায় করো গাছের ছায়ায় করো তাহলে এয়ার পলিউশন বায়ু দূষণ হয়ে যাবে হাজার বছর আগে তের হাজার বছর আগে যার পরিশল বাতাস দূষিত হয়ে যায় এ ধরনের বেশি গাছ লাগানোর কথা কোন দেশে যদি তিন ভাগের এক ভাগ জমি গাছ না থাকে বৃষ্টি হবে না বৃষ্টি চলে যাবে মাঘ মাসে না ওয়েদার উইলি বছর আগে পরিবেশ বিজ্ঞান বিষয়ক আসলে এই শিক্ষা আমরা গ্রহণ আমরা তো গাছ কাটি সরকারের গাছ কাটি ফার্নিচার পানাই রাস্তার ব্যবহার করে ব্রাজিলের একটা দেশ আছে ব্রাজিল দক্ষিণ আমেরিকা পঞ্চাশটা বাংলাদেশ ব্রাজিলের প্যাটের ভিতরে ঢুকেছিল আরো দাঁগা হালিকা ব্রাজিলের মানুষ বেশি গাছ আছে মিহিগিরি গাছ দামি গাছ মিহিগিরি গাছের পাতা না ব্রাজিলের মানুষ আমরা তো সো সরকারি গাছ লাগায় আমরা এগুলো কাটি রাত্রী সম্মানিত হাজারে যারা হালাল রিসিক তলব করে পেটের ভিতরে হালাল রিসিক্ট ঢুকে জীবন দ্বারাই সুন্দর থাকে তাদের দোয়া আল্লাহ ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দ ত্রিশ হাজার যোদ্ধা দশ হাজার গোড়া রোমান সম্রাট বেশি গরম পরে মোদিরা খেজুর পাঠে আল্লাওয়ারোমান সাধারণত যখন যুক্ত যাবেন কোন দিন যুক্ত যাবেন আগে বলতেন না কোন রাস্তা দিয়ে যাবেন আগে বলতেন না আল্লাহ রসুল আগেরগি বলে দিচ্ছেন এই পথে যাবো সম্রাটের বিরুদ্ধে তো আল্লাহর পথে দিতে পারে না আমি বারবার কথা বুঝাতে চাচ্ছি দেখি অবাব তার নাই আল্লাহর কাছে এই জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন করো আর সে তোলে তারা পাবে হাদিস তারপর করেছেন কত বড় আলেন শেখুল হাদিস মোদার সাহারপুর উনি উনি লিখেস এস্তেমপাত করেছেন তাকিজ করেছেন তাহা দিল তারা সায়া পাবে জরুর মাপে কম নেওয়ার সময় বেশি নিই দেওয়ার সময় কম দিই ওয়াইলনের মোতা ওয়াইলুন ওয়াইলুনের অনেক তপ্তে দেওয়ার সময় কম দেওয়ার আগে মাফি কি ফেলে আফিফ সামান্য মুতাফিফ আফিফ সামান্য বাংলা এডিক সেডিক করলে কত একশো গ্রাম কম দিবে পঞ্চাশ গ্রাম কম দিবেন সৌদি আরব আমি দেখছি আঙ্গুর কিনছেন এক কেজি দেড় কেজি এর মনে করেন স কেজি আপনাকে পাখি ওই পাঁচশো গ্রাম আপনাকে এমএ দিয়ে দেবেন গ্রাম দেড়শো গ্রাম এমএ আপনি কিনবেন কিনবেন এবং সানমারে প্রতি টানে দুই আঙুল করবে শিবে এত দশ মিটার যদি নেন আপনি এরকম এটা কাপড় বেশি পাবেন আমাদের এ দেশে তো খাদরে বুড়ায় এভাবে বুড়ায় এদিকে বুড়ায় কত কম দিতে পারবেন হারাম দেখ ব্যবসা হালাল ব্যবসা হয় হারাম মিথ্যা কথা দাম কত এটা দাম কত এখানে পঞ্চাশ টাকা টাকা কিনা আপনারা লাভচারা দিচ্ছে আসলে কিনা তিরিশ টাকা এবার কাটে একেবারে রান থেকে কাটি এখান থেকে কাঠ এখান থেকে কাঠ এখান থেকে কলি থাকে এখান থেকে এখান থেকে পি দিতে আমার আহ আমার ওয়াইফ বলতেছে হাঁটি বস্তা কিনছেন নাকি আপনি তো হাঁটি বস্তা কিনতে চান না হাঁটি কথা আবার আমার ওজন করে দিয়েছে বারো কেজি এই যে আমারে আমার গোস্ত কিছু রাখিয়ে দিয়ে আমার হাঁটি হারা সম্মানিত সাহাবাই বললেন তোমরা সাদা দো আমি ঢুকতে যাচ্ছি ইসলামের বাতিলাম এক মহিলা সাহাবি বলেন আমি হজরত হাইসার করে ঢুকে দেখি একটা রুমালের উপরে কাফুল নাগুল হাতের বালা তখন মহিলেরা নাই কি করে চার আছে ঘরে চেল্লা ঘরে যাই ঘরের সমস্ত সামান টেক্সি পাতিল বাসন কোষন চারু সব আমি কাঠি বাজে আল্লাহ আল্লাহ আল্লাহ রসুল্লাহ আল্লাহ ইকবাল বলেন পরবানুপুল সিদ্ধি কে বেলি এ পতাকা রসুল বস যেখানে রসুল সেখানে আবহাওয়া হজরত বলল অর্ধেক সম্পত্তি হজরত মজাই করা ওঠেন হজরত বলেন আমার আরো নজরত মজানেছিলেন দুই দিন আসা করতে গেছে তিরিশ দিন কর্তন করছে পদ্ধতির কত পড়ছে علامه ইদ্রিস আল তাইব ওই সিনেতের মুস্তাবাতা আছে ফাজওয়াত তাবুক আছে আমি ফাজওয়াত তাবুকর কিটা লিখছি ওখান ওস কর্তন ও তাকদিম করছেন জোহরের নামাজ আসরের সাথে আসরের নামাজ জোহরের সাথে মাগরিবেসা জমা মাগরিব সালাত করছেন তকদিম তাখির করছেন তাকদিম ও তাখির হজরত এই টাকাগুলো নাড়াচাড়া করি বলে মা দাররা আমি আজকের পরে ওসমান যতগুণে করুক সবগুণা মা আল্লাহ আল্লাহ তার যেমন বছরের মৃত্যুকে আল্লাহ এভাবে মাসুম বাচ্চা বারাই দিলেন এক লক্ষ কুড়ি হাজার টাকা মরজ করে সব টাকা টাকা দুই হাজার এক সালে একবার করছেন সতেরো সালে আরেকবার করবেন টাকা লাগে আল্লাহ মাফ করে দিলেন এবং আল্লাহর কাছে বলেন আর পাহাড় আছে ছবি পাহাড় ওই পাহাড় পরিমাণ খরচ আল্লাহ আদায়ের ব্যবস্থা করে দিবে সবসময় আল্লাহ জন্য অভাব দিবে না টাকা পয়সা বরাদ করে দিবে কবুল না কবুল টাকা পয়সা বরাদ করে দিবে লুৎসা বানাইবে চরিত্র ইন বানাবে না এবং আল্লাহ বলে সম্মানিত হাজারে দোয়া হালে হালালেটাকে তার দোয়া কবুলো তোমার খনি হত মুসলিম অমর রেক্লা একদিন মোদিনের গলিতে সবর মহিলা দাঁড়িয়ে আছে হজরতমর অতীত থেকে যাচ্ছেন মহিলা এখানে দাঁড়ায় হাত একটা লাঠি আছে চোখে কম দেখে বয়স হয়ে গেছে হজরতমর কে দেখিয়েছিলেন অমর ইয়া অমর অমর দেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মহামাজার প্রেসিডেন্টকে নাম ধরে টাকা তো নয় বাঘের মজুরি টানার মতো দুঃসাহসের মধ্যে সদর তোমর কেবল মক্কামদিরের প্রেসিডেন্ট নয় বা কৌলে আল্লা মামানী পনেরোটা রাষ্ট্র বর্তমানে পনেরোটা রাষ্ট্রের প্রেসিডেন্ট অর্ধজাহান অর্ধ পৃথিবীর মালিক আগু দরিয়া থেকে শুরু করি আল্লাহ ছিলেন আশি সালাম সালামন আলি আছে উনি সালামের জবাব দিলেন ধৃজ্জা বলেন জুলুমি চলে গেছে তাহলে সবাই করে দেওয়া হয়েছে সল্লা কাটি দেয় মারা যায় আমি তোমার জীবনের তিন অবস্থা দেখেছি আল বিদায় তুমি ছোট খালে মরুভূমিতে ছাগল চড়াই গিয়া তুমি তোমার অরিজিনাল নাম কমায় কমায় রুই বড় জনের ছোট বুঝায় বহাইরুন নগাইরুল সোহাইরুন ওমায়রুন তোমার নাম অমায় আবু জাহারের নাম ওমায় আবু জাহার ঘোষণা করে দিল আমি যতদিন কড়াই মংসে থাকব কোন ছেলের নাম কোনো রাখতে পারবে না তখন তোমার নাম বদলায় করে দিল ওমা এটাও আমি দেখেছি জানি এখন তুমি সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খবরদা আল্লাহরে দেও না ইত্তকল্লা আল্লাহরে ডর ইকুল্লাহ ইত্তকুল্লাহ আল্লাহরে ডরো আল্লাহারে ডর একতা আমরের সিগাদে কোরআন শরীফের আদর্চের জায়গায় আছে ইন্নাল মুক্তা কি না যারা আল্লাহরে ডরাই তারা বাগান পাব এনাবান আঙ্গুরের বাগান পাবে ওলাই তো ভোবন মুক্তি না মানুষ এ চা কথা তো অসংখ্য কেবল ইমরিখ আল্লাহ আর হাজারে দিতে হবে কথা বলি না এই কোরআনের তপ শিখ আমাদের গলিদের ভিতরে আল্লাহ টর হাজা করি দেয় আল্লাহ টর কি হাজিমুলি থানব রহমদুল্লাহ সদরত আল্লাহ সৈয়দ নদী রহমতুল্লাহ সিরতুলিখেছেন দিল্কি এক নাম একটা অন্তরে অবস্থার নাম আল্লাহ ডর আমি আল্লাহরে দেখি সব সময় আল্লাহ আমারে দেখেন আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন মশারির ভিতরে দেখে কম্বলের ভিতরে দেখে টাকা লই দুর্নীতি করি চুরি করি সাদাবাজি করি সব আল্লাহ দেখেন আল্লাহ ডর তারিজের ভিতরে আসে তিনি গুণা করতে পারে না हजर तुम दिशी घन दोखे पानी अश्रु जल मेपर मे चलिए সদর তোমার আরো কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে রইলেন কত পরাকালী ক্ষমতার সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা আছেন পিছনে দম বন্ধ হওয়ার উপক্রম কিছুক্ষণ পরে সদর শান্ত হইলেন মেয়েটা চলে গেছেন সচর তোমরকে বললেন এই আপনি কিছু বললেন না কেবল আপনারে বলি জলি গেল আর আপনি দাঁড়িয়ে রইলেন অথবা তোমার বলেন এই মহিলা যদি আজকে সারাদিন সারা রাতে দাঁড়িয়ে থাকত আমি আল্লাহর কসম ওনার সামনে থেকে নামাজের সময়গুলো ছাড়া বাকি সময় আমি দাঁড়িয়ে থাকতাম তার কথা আল্লাহ শুনে আসমারের মালিক শুনে আমি যদি একত তার গোলামের গোলাম গোলামের গোলাম তার কথা আমারে এক সময় তো শুনতে হবে আসমানের মালিক যার কথা শুনে আমি তো গোলামে মাহাফ আমাকে তো এক হাজার বছর তার কথা শুনতে হবে এই মহিলাকে তোমরা এই মহিলার নাম খাওয়ালা তফসিরে আছে আমি বারবার তফসির কথা বলি কেন আপনারা তফসির কিনেন বাংলা ভাষায় দু তফসির আছে একটা মলান আমিজুল ইসলামে ন হালি এখন তো আপনারা জানেন না তখন ইরানিরা যুদ্ধ চলে মহল আমি সাহেব এত আধুনিক আর অধিক চমৎকার বলতে পারেন আমার এক ধারণা ছিল উনি প্রায় এক মতো করলেন অ্যাম্বাস বলি আপনাদের টাকার অভাব নেই তফসিল কিনবেন শহর বাংলা মূলত আর একটা তাপসের আসামে আসামের আলেন ওনার খবর আছে ওই কলকাতা বিমানবন্দরের পশ্চিমে দমদম বিমানবন্দরে পশ্চিমে আমি উনি বাসি থাকতে ওনার সাথে আমার দেখা হয়েছে মরানা মোহাম্মদ তাহের শাহ জমে দলমাই আছে আখন্ড বাকিগুলো তো তোর তো মাতৃভাষায় কোরআনে তফসির বেশি আমরা একটু তিনব না ভিতরে অনেক আছে বেসিক প্রকল্প আনি বলেন তোমরা তারা চিনো না আমি তারে চিনি তার নাম হওয়ালাবিদ্দেশ তার কথা আজমানের মালিকের শুনে আমার ওঠে বিপদে গেছে ভিতরে অনেক কথা আছে অনেক কথা অনেক কথা আলহামদুলিল্লাহ বাংলাদেশে এগুলো আজ বিগত পঞ্চাশ বছরে ছিল না চোখের পানি ফেলেছেন মলাতি সাহেব চোখের পানি ফেলেছেন ওনাদের স্বপ্ন পূরণ হতে অল্প বয়স্ক ছেলেরা কমে মাদ্রাসার আলিয়া পদ্ধতির ছাত্ররা কোরআন হাদিস ঢাকা বড় বড় কিতাবে তো আদিল্লাহমা করেছেন ইয়ং ছাত্র লন্ডনে আছে মনোর মাহমুদ আমার ছোট ভাই আমার জন্য যত পাগল সিলেটের বিয়ান বাজার আঙ্গরা মাদ্রা চার বিয়ে করছে এই দিন এই দিন এই করে বিয়ে করে লিখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ দায়ের সরানিখছে আমি আরো তরজিম দিছি অল্প বয়স্ক আছে এই দিন না দাঁড়িয়ে গেছে অনেকে তো আমরা নাম শুনি নাই ভারতের হালাবি এই সিলে তো হালাবিয়া বাংলা হয়ে যাচ্ছে আগামী পঞ্চাশ বছর পরে আমরা থাকবো না আলহামদুলিল্লাহ দেশে সোনা করবে সোনা সোনা পড়বে বাংলা এবং এই ক্ষেত্রে অবদান সবচেয়ে সম্মানিত হাজির হুজুর আক্রম সাল্লাই ঘরে আসেন হজরত আজের আছেন এই মুহূর্তে হজরত খাওয়ালা আসেন কালী কালি বলেন সালাম আলাইকুম এখন লাগে কি খাওলা বলে আর আপনি তো আমারই চিনেন আমার জামাই মাথা গরমেজাস ইংরেজিতে বলা হয় ইম্প রং হ্যাডেট অল ওভেজ মাথা গরম আজকে দুপুরবেলা আমি তখনও রুটি পাকাই নেই তরকারি পাকায় নেয় ছেলেমেয়েরা কান্নাকানি করতেছে খাবারের জন্য খাবার দিই নেয় খাবার দিই নেয় এই মুহূর্তে আমার দামায় বলে আস দরজা মানস আমি তোমার আদর করি কোরআন সবচেয়ে তোরে মজাদাল মজাদাল তর্ক বিতর্ক অল্টারকেশন তর্ক বিতর্ক অনুবাদ ঝগড়া খাওয়া বিরে সাহায্য বলে তুমি আমার অসময়ে ডাকো কেন তুমিও আসো আমি আমার আছে রাতের কান্না করতে পারো না এখন এমন সময় আদর করার জন্য ডাক্তার দে আমি রুটি বানাই নাই ওরানের তত্তে খাবার তৈরি করি নাই তরকারি ফাঁকাই নাই। এখন এখন যদি আমি তুমি আমার আদর করার জন্য করে হুক মারি য আমার ছেলে মেয়েরা তো রুটির জন্য কান্নাকান্নি করে মুখ করে যাবে আসতে পারবো না এখন ঘুমো তখন তো আমায় অবশ্যই তারে বললো আম আলাইয়া উম্মি তোমার পিঠ আমার মায়ের পিঠের মনে এটা আনতে আলাইয়া তদাহারে উমি তোমার পিট আমার মায়ের পিটের মন কত রাত হওয়ার বুঝতে পারলেন যে আমার তো দাবাই করি তুই আমার দামাই সামান্য কথা লোক কত রাতও আমি তোমার সাথে ছিলাম আগামী রাতেও থাকবো দিনের মানে আমি খাবার আসে নাই ততদিন পর্যন্ত অর্ডার আসে নাই ততদিন পর্যন্ত পুরোনো অর্ডার চলবে তালাক বারবার উনি ঝকরা করতেছেন করতেছেন হজরত সব আইন আছে এই আইনটা আসে নাই আল্লাহ করো আগামী রাত থেকে আল্লাহ আল্লাহ আমি তো অসহায় হয়ে গেলাম আমার পেটের ভিতরে যত বাচ্চা ছিল আমার জামাই সব বাচ্চা বাইর গেছে আমার পেট থেকে এগুলো আর আমার বাচ্চাগুলো যদি আমার জামাইয়ের সাথে থাকে পদ্মাদ জামাইয়ের সাথে থাকে আমার বাচ্চাগুলো হালাত হয়ে যাবে আসমান থেকে তুমি আমার জন্য নতুন কোনো ফল দ্বালানো করোনা তুমি তোমার সামারি ব্যাপারে রসুলের সাথে তর্ক করেছা করেছ আল্লাহ শুনেছ আল্লাহ শুনেছেন আল্লাহ রোজা থাকো রায় মত সাইকে রোজা থাকো রোজা থাকো আর যদি রোজা থাকতে না পারো সাইকে মিষ্কিনকে বা খাওয়াও এরপরে জামাই জামাইবো এক আমি খুব খুশি হয়েছি এই যে কাশিপুর বাজার ব্যবসায় সমিতি প্রতিটি ওয়ার্স একটা নির্ধারিত বিষয় ঠিক করে আমরা নিজেরাও লেখাপড়া করা আমি তো এক সপ্তাহ ধর এই ব্যবসা চক্রান্ত হাবিজগুলো জমা করছি নি এগুলো ছিল থ্যাটার বিভিন্ন জায়গায় ছিল ফলে নিত্য বিভিন্ন বিষয়ের উপরে কোরআনের বিভিন্ন হবি কোরআনের বিভিন্ন আয়াত সান নজুল মানুষরা জানতে পারল আর হাত ভালো উদ্যোগ এরকম ব্যবসায়ী হাজার হবে নবীদের সাথে সাথে ভারতবর্ষে যারা ইসলামের দাওয়াত নিয়ে এসেছে তারা ব্যবসায়ী ডক্টর মোহসেনি এত বড় কিতাব হালাত বদাল থাকতে আমার ব্যাগের ভিতরে আছে পরিস্থিতি আমরা উল্টে ফেলতে পারবো পরিস্থিতি চেঞ্জ করে দিতে পারব হালাত বদল থাকতে হ্যাঁ উনি লিখেছেন ব্যবসায়ীরা কেরালা প্রথম ভারতের উপকূলে আরব সাগরের কিনে ব্যবসায়ীরা আসি এদেশে ইসলামের দাওয়া দিচ্ছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার মুসলমানরা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায় ওখানে ব্যবসায়ীরা দাওয়া দিয়ে গেছে দাওয়াত চট্টগ্রামে যারা এসেছেন তারা ব্যবসায়ী তাজ এবং একটা কথা মনে রাখতে হবে ইসা ইসলাম অন্ধ মানুষের চোখের উপর হাত দিয়ে দোয়া করলে চোখের জি ফিরে আসতাম কুষ্ঠরোগুড়ে সাদা হয়ে গেছে হাত বুলাই দিয়ে দোয়া করে দিলে কুষ্ঠরোগ ভালো হয়েছে কেউ মরা মানুষের কায়ের হাত দিলে কমবি ইস দিল্লা বলে দাঁড়াই যে এইজন্য এই খ্রিস্টানরা পৃথিবীর দেশ দেশে হাসপাতাল বানায় হাটে চিকিৎসা হয় কম দামে একেবারে মিনিমাম দামে চিকিৎসা হয় সিরিয়ালনেসে একটু দেরি হয় চিকিৎসা কম রেট কম ব্যবহার কত ভালো আমি গেছি আমার বুকের ভিতরে তো এখানে মেশিন আছে আরে লক্ষ রুপিতে লাগাই দিচ্ছে রক্ত থাকে রক্ত আমার তরল রাখার জন্য দিনে পক্ষ ওষুধ খাই কারণ রক্ত যে জমাট বাঁধি যায় ওই নালিটি ঢুকবে না আটকা পরি এই জন্য রক্ত তরল রাখার জন্য ওষুধ খাইতে হয় খেতে হয় কলপিলেট খেতে হয় এগুলো ভিতর দিয়ে ঢুকে ছিলাম এটা এখানে কাটি ক্যাচিটাতে ভিতরে ঢুকে কি ব্যবহার নার্সদের কি ব্যবহার তারা না নিজের বাবার মতো করে সেবা করে খ্রিস্টানরা যদি হিসালে ইসলামের সুন্দর মানি চলে আল্লাহ রসুল ব্যবসা করার জন্য গেছেন ফিলিস্তিন গেছেন সিরিয়া গেছেন জর্দানে গেছেন এরকম আন্তর্জাতিক ব্যবসা মুসলমানরা করতে পারি না পারি আপনি অবাক হবেন মাল্টি ন্যাশনাল কোম্পানিজ অব দি ওয়ার্ল্ড সারা পৃথিবীতে প্রতিটি দেশে ব্যবসা আছে এরকম মুসলমানের কোনো ব্যবসা নাই পাটা ইউদি ল কোম্পানি ক্লোজার সনসিল গ্লসোদি বাটা bata, দি সামসং সোনি symphony, সারা পৃথিবীকে ছিয়ানব্বই ভাগ রেডিও পত্রিকা রেডিও টেলিভিশন ভয়েস অফ আমেরিকা বিবিসি এপিএপি ওয়াশিংটন পোস্ট নিউ ইয়র্ক টাইমস এবিসি মুসলমানের কিছু নাই মুসলমানের টাকা রাখে আমেরিকায় মুসলমানে রাজাদের মারা গেছে আমেরিকার টেলিভিশনে খবর করছ মুসলমান মেয়ে নাই তোমার জন্য বর্তমান দিনে রাজা হোসাইনের ছেলে হাসিমি বলে দাবি করে আল্লাদ রসুল বলে দাবি করে সৌদি আরবের প্রিন্সদের বৌ ক্রিস্টান কোথায় যাবো আমরা মুসলমান মেয়ে নাই তোমাদের মুসলমান মেয়ে নাই সারা পৃথিবীকে একটা নাম ইংরেজি পত্রিকা মুসলমানের নাই মালিক টাকা আছে আল্লাহ আমাদের ব্যবসা ব্যবসা আন্তর্জাতিক পর্যায়ে আমরা ব্যবসা করব ব্যবসা বাদ ব্যবসা বাদ এবং জেনুন্ডেন বিজনেসম্যান আপনি দান করতে পারবেন টাকা দান করতে ব্যবসা আল্লাহ তালা আমাদেরকে ব্যবসার মাধ্যমে চাকরির মাধ্যমে কৃষির মাধ্যমে ভাড়ার মাধ্যমে আরো বিভিন্ন তরিকায় হালাল রিজিক তলব করার চৌসা হালাল রিজিক মুক্তির পথ হালাল রিজিক খাইলে অঙ্গ প্রত্যঙ্গ আমার ইমান আমার বিবেকের হুকুম মানবে আমি যদি বলি সংসাথে উঠল তখন আমার হাত আমার পাক বিরোধীতে করবে না আর যারা হারাম হায় আপনার অর্ডার রোহের অর্ডার হাত পাড়ি করবে না আমিন একটা দোয়া বড়ি রহল মহানি প্রথম খন্ড একানব্বই খ্রিস্টে কোন মুসলমান যখন আল্লাহর দরবারে হাত তোলে আমরা প্রত্যেকে জানি মুখে মুখে বলুন দরবারে হাত তুলব এ দোয়া সুরে বকরাতে আছে কোরআন শরীফের সুরে আছে এই দোয়া যেন বাদ না যায় এই দোয়া যেন বাদ না যায় সুরে বকরা আমি তারের জীবনে কোনোদিন দুচকে দেব না দুই দুনিয়ার বালা ইদ আখরতের বালাই আখরতের বালাই আল্লাহ দিবেন দুনিয়ার বালাই কি আল্লাহ আলুসি ভক্ত হানাফি লিখেছেন নয়টা বালাই আল্লাপেন এক নম্বর আফিয়ত থাকবেন গিক অস্থিরতা থাকবে না এবং খোশাহি সিদ্দেগি বা ফরাজ অভাব থাকবে না তিন নম্বর আলমাল তৈয়ব আল্লাপাক হালালিক দিবেন ব্যবসার মাধ্যমে দিবেন চাকরির মাধ্যমে দিবেন কৃষির মাধ্যমে দিবেন বানায় দিবেন ফাহু খিতাব আল্লাহর খিতাব যদি পড়েন বুঝবেন সব তো সালহীন মানুষের সাথে উঠে বসার তফিক দিবেন সানাউল হল মানুষ আপনার তারিফ করবে মারা যাওয়ার পরে আপনার দিনে সব করবে সব করবে এবং কপাল খুলে যাবে আরেকটা দোয়া আছে আল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ রসুলের সংসার করছি অবসর আমি দেখছি যখনই হজরত হাত তুলতেন আল্লাহ হাসিফনি হিসাবা খোদা হিসাব আসান করি দিও আমি জিজ্ঞাসা করলাম রসুল আল্লাহ হিসাব আসান করি দিও কি মানে আল্লাহ রসুল বলেন হিসাব আল্লাহর দরবারে পেশ করা হবে আল্লাহ হিসাব দেখবেন আমাদের সারা জীবনে হিসাব আল্লাহর কাছে পেশ করা হবে কত সবাব কত খরাফাত কত সিরিক কত বেদাহাত কত লফিস কত আল্লাহ দেখবেন দফতর বাঁধি আল্লাহ বলবেন তোমার না কিতাবাসে মসনুন্ত আল্লাহ তা আমাদেরকে নবীর তরিকা মতে চলার আল্লাহর ভুগুপ মানি চলার তোফিক দান সুত খাওয়া ঘুস খাওয়া আমরা ছাড়িয়ে দেব। আগে মাহাজনি করত হিন্দুরা এখন মাহাজনি করে মুসলমান সুৎ খায় ঘুষ খায় সাদা করে মাস্তানি করে এমন কিছু চাকরি আছে যেগুলো মাদ্রাসা প্রিন্সিপাল একটা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল যত বেতন পায় হুজুর তত বেতন পায় কিছু চাকরি আছে এমএলএসএস এম এলএস মানে পিউন সাহানি দিয়ে পিউন ফোর্থ চতুর্থ শ্রেণীর কর্মচারী কিছু চাকরি আছে আমাদের দেশে এম পিউন কেরানী হলেও ঢাকা শহরে তার বিল্ডিং আছে দিন পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারলে আল্লাহ তালা নড়াচড়া করতে দিবেন না সম্পত্তি কোথায় পাইস হাজিরা দো জনকাল কোথায় কাটাইছো হাজিরা দো ও ফি মা আনফা হু কামাই করো কোন খরচ করোছো কোন লাইনে হাজিরা দো ছোট চাকরি একেবারে বেতন কম কিন্তু করবারই লালে লাল দুনিয়া বুড়া হালে দাড়ি টারি রাখি সুব্বা একটা সভাপতি এগুলো আমাদের সমাজের নৈতিক চরিত্র আমরা এই সমস্ত মানুষকে দেখলে সালাম দি আজি সাব এত এর আগে গাজি হয়ে গেছে এখন আর এত সারা জীবন মাংস হাঁটটি এস করতে লাগে তিন লাখ ওই হোটেল সারা টোনে থাকবে যে হিল থাকবে প্যাকেজ নম্বর ওয়ান গোল্ডেন প্যাকেজ মক্কা শরীফে যাই হাজি সাহাবকে এই হাজিরা যদি কবুল হয় আমার জীবনের ইল্লাল মাপনা এই হজের আল্লাহর আল্লাহ কবুল করি না কোন সোর কোন ডাকাত কোন মাস্তান কোন সুথর কোন দুর্নীতিবাস এরামের কাপড় পরে মকাচুর যদি বলে আব্বাই আল্লাহ আব্বাই কনজলাদ তোমার জন্য কোন সুসংবাদ নাই হজোকে মরদুদ আলাই আল্লাহ তোমার হস্ত মানে ফেরত দিছে অতএবা করতে হবে এটাই সুযোগ আছে দুই গুনা সারি দিতে হবে তিন এই গুণা করবো না আল্লাহর সাথে ওয়াদা করতে হবে সাইড ঘুসের টাকা সুদের টাকা দুর্নীতির টাকা চাঁদাবাজের টাকা মাস্থানির টাকা দিই জমিন কিনছি দশ বিঘা বিল্ডিং করছে তালা বিক্রি করে দিতে হবে কঠিন আছে বিক্রি করি টাকা তার কাছ থেকে খাইছি সাদের কাছ থেকে খাইছি লিস্টনাদের ঘরে ঘরে দি আসতে হবে হজরত মোল্লা আলী বলেন যদি ওনারা মরি যায় কারি দিবেন আপনি রিটায়ার অবসরে গেলেন ষাট বছর আটান্ন বছর বয়সে এলপি এরপি আপনারা টাকা ফেরত দিয়ে আসো এর নাম তোবা তানোহা এরকম তহবা যদি করতে পারো আর তাই ভাবেন দমক্লা দম বলা হওয়ার কোন গুণা আল্লা ডো আল্লাপ নাই আলহামদুলিল্লাহ हमारे आल्लाम डॉप खालिद हुसैन साहेब जी मूल्यवान तकरिफ सुनेगुल आल्लाक